الله أكبر الله أكبر الله أكبر الله والصلاة والسلام على الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين قيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها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 আমি পেশ করছিলাম শুরুর থেকে সংক্ষিপ্তকারে তফসির পেশ করা হবে ইনশাআ আল্লাহ আবার বলছেন তাদেরকে এরই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা ইবাদত করবে আল্লাহ তার দিনকে খারিস রেখে ভাবে আর তারা সলাৎ করবে জকালা আর এটাই হল সঠিক দিন মুশ্রিক নিশ্চয় যারা কুফরি করেছে এবং মুশিকরা জাহান্নামের আগুনে থাকবে চিরকাল সকুল বারিয়া এরই হচ্ছে সর্বনিকৃষ্ট সৃষ্টি যারা ইমান এনেছে আর নে আমল করছে তারা হলো সর্বশ্রেষ্ঠ শিখ সৃষ্টি আর যারা ইমান এনে অবস্থায় আছে অথবা ম শিখ অবস্থায় তারা হলো সর্বনিকৃষ্ট সৃষ্টি যারা ইমান এনেছেন তাদের প্রতিদান এদের প্রতিদান আর প্রতিফল রয়েছে তাদের রবের কাছে আমাদের রবকে আমাদের সবার রব্লা আমরা আমাদের প্রতিফল আর প্রতিফল পাব ওখানে এখানে উল্লেখ করছেন কি পাবেন চিরকাল বসবাসের জন্নাত রয়েছে জারি থাকবে আর আছে কারণ যেহেতু জান্নাত রব আলীন প্রস্তুত রেখেছেন তাই জারি আছে আর যখন আমরা ওখানে যাব তখন আমরা এসব দেখতে পাবো বলি ইনশা আল্লাহ বলছেন যদি জানি আর এই জান্নাতে তারা চিরকাল অবস্থান করবেন তাহলে বুঝা গেল মানুষ জান্নাতে গেলে জান্ থেকে আর বের হবে না একবার যেতে পেরেছ আর জান্নার থেকে বের হবে না ওখানে চিরকাল অবস্থান করবে কারণ বলেছেন ফিহা। ওখান থেকে আর কখনো বের হবে না আল্লাহ তাদের ব্যাপার বলছেন তারা যে এই যে প্রতিদান পাবে তার আসল কারণ কি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আমরা যদি এরকম আল্লাহ আমাদের উপর যেসব বিধান জারি করেছেন ওইসব বিধান যদি আমরা মেনে চলি তাহলে বোঝা গেল আমরা আল্লাহর উপর খুশি আছি তাই না আর যদি আল্লাহর বিধান না মানি তাহলে আমি খুশি হলাম রকম এই কে সবসময় স্মরণ করা দরকার প্রত্যেকটি মুসলমানের জন্য শুধু দুনিয়া কামাই এই মাস কত কামাই করলাম হ্যাঁ কত মাসে তো বেশি হয়েছে এই মাসে কামাইটা কম হয়ে গেছে ঠিক না আগে ট্রিপ মারতে পারলে এখন ট্রিপ মারতে পারছে না আল্লাহকে বলো আল্লাহ দেবীর ব্যবস্থা একদিকে কম হলে এক পথ বন্ধ হলে আল্লাহ অন্য পথ পথ বের করে দিবে দিবেন আর তোমাকে কল্পনা দান করবেন কিন্তু তুমি যদি বলো না না আগে নমা পড়তাম এখন যেহেতু পয়সা বেশি কামাই করি না নমাজ তাহলে কি হল এটা আমাদেরকে প্রতিষ্ঠিত এটা ওই ব্যক্তির জন্য যে তার রবকে ভয় করে চলে কারণ আল্লাহর যদি ভয় না থাকে আপনি আল্লাহর হুকুম মানবেন না তাই আসল জিনিস হচ্ছে কোনটা আল্লাহর হাসিয়া আল্লাহর ভয় সুভান প্রথম যে এক পাঠ করলাম তাতে বলছেন কিতাবীদেরকে মুসিদদেরকে যত জিন্ত জিনে এই নির্দেশ দেয়া হয়েছে যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি অন্য কোন আসল উদ্দেশ্য কোনটা ইবাদ আল্লাহ বলছেন এবারে যদি আমরা বলি না না এটা না তাহলে আমরা আল্লাহ কালাম আল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আল্লাহর কালামের কালাম ঠিক না এই কালামে আল্লাহ বল আল্লাহ বলছে আমি জেনার মানবকে একমাত্র মা উরিদ উদিমুন আমি তাদের থেকে রিজেক্ট চাই না আর চাই না ওরা যে আমাকে খাওয়াবে তাহলে বোঝা গেল আল্লাহর যদি তুমি পরিপূর্ণ রূপে নিয়মতাত্ত্রিক রব আলমিনের ইবাদত করে চলো তাহলে তোমাকে তার রবীন্দ্র থেকে রিজেকের ব্যবস্থা করে স্পষ্ট দেবে না কিছুটা মানুষের উপর আর কিছুটা অন্যের উপর আর কিছুটা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস হল না আল্লাহ জাতির উপর পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রাখতে হবে আল্লাহর জাতির উপর তাহলে আসল জিনিস আর একেই বলে ইবাদ ইবাদা আল্লাহ আল্লাহর কর্তবাদ মারা আল্লাহ আমাদের রাজি এইসব হচ্ছে তহিদুর রুবু বিয়া এগুলো সবাই মানে সবাই মানে আপনি আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে আমাদের সৃষ্টিকর্তাকে আপনার উত্তর দিচ্ছেন কি আল্লাহ আমাদের আমাদের বৃষ্টি দেয় আল্লাহ শুভ হলু জমি থেকে ধান চাষ যা কিছু উৎপন্ন হয় ওগুলো উৎপন্ন করে কে আল্লাহ এর মধ্যে ইস্কাল নেই মক্কার মুশিকে ওগুলো মানত কিন্তু আল্লাহবাদ মন্ত্রণায় কোনতবাদ মন্ত না এবার ক্ষেত্রে আল্লাহ মন্ত সেই অনুমোজা আরে বাবা এত সব মহাবুত বানিয়ে নিয়েছে এটা কিরকম হতে পারে এটা তো একটা আজিব ব্যাপার কিন্তু যদি তারা তাদেরকে জিজ্ঞেস করা হয় আকাশ থেকে পানি বসুন করে কে বলবে আল্লাহ কে আল্লাহ আল্লাহ আকাশ জমি সবকিছু সৃষ্টি করতে আল্লাহ আর আল্লাহ ক্ষেত্রে এটা মানে না ক্ষেত্রে আল্লাহ না মানে তাহলে সে হলো মুশ্রিক কি বলবেন তাকে তাই আল্লাহ দেখবেন বারবার এই এবাদতের ক্ষেত্রে যে একত্রবাদ এরই তাকে দিয়েছেন আর এর কত বর্ণনা করেছেন তার দিনকে খালিস করে আল্লাহ যে দিন আমাদের উপর ফরজ করেছেন যে দিন আমাদের জন্য মনোনীত করেছেন ওই দিনকে খালিশ অন্য কোন দিন মানবে না আল্লা আপনি আকিদা বিশ্বাস বলে আমি আল্লাহ আকিদা বিশ্বাস খালিজ করলাম কিন্তু আল্লাহর দিন মানলেন না ইসলাম মানলেন না তার আপনার আকিদা খালিজ হল মুখলে আল্লাহদ্দিন আবার কি না ভাবে শুধু আল্লাহরই দিকে রুজু আর কারো দিকে এসে রুজু করে না যারা এবাদত করে তিনিকে আল্লাহ এরকম যদি হয় তাহলে আপনি হলেন হানিফ আপনি হচ্ছেন মুসলিম আর এমনে ভাসমান আপনি সলাগ করেন কিন্তু যখন বিপদ আছে তখন কি বলে গিয়ে বাবাকে বলে না বাবা এরকম এই সব হচ্ছে আসল জিনিস হলো তো সবাই আমরা বলিলাম বলি কিনা কারোর তো কি Allah шара шottuar kunu ilaha n-ay. La ilaha. Eri kutu Allah ulja. Wa ma umiru illa liya'budu Allah. Mukhlisina lehu d-dina hünafa. Ibrahim alayhi s-salam hanifjinin. Inna Ibrahim kana umma ta'an qalitan وَماَا كان منِ المُشكين مَا كانَ إبرهئمُ يَهودَ وَلَا نَصانية وَِ كَ حَنِيفًَا مُسلْمَ وَماَا كان منِنْ المُشركين. না সিলেন হানিফ মুসলিম। মানেন তিনি হলেন হানিম মুসলিম আপনাকে জিজ্ঞেস করো আপনি কে আপনি বলবেন আমি মুসলিম এটি হচ্ছে আমাদের আসল পরিচয় মানেন মুসলিম আমি ওই আল্লাহর দিকেই আমার মুখ শেয়াল্লা যিনি সাত সাত জমিন সবকিছু সৃষ্টি করেছেন ছিলেন নাসারা বলে ইব্রাহিম ইসলাম নাসেন মুশ্রিকরা হিন্দুরা বলে ইব্রাহিম আলী ইসলাম মুশরিক ছিলেন সবাই বলেন তো আল্লাহ বলছেন ইব্রাহিম মুশিক ছিলেন নাশরিক ইব্রাহিম ইসলাম মুশিক ছিলেন এই জিনিস হলো আসল কারণ আমি তো সব সময় বলি কিন্তু মানে স্মরণ করিয়া দেওয়া উচিত বলবে আল্লাহ অমুকের অসিল হ্যাঁ তুমি আমার দোয়া কবল কর বলে কিনা আল্লাহ অমুক বাবা রোসিলায় অমুক দাদা রসিল কি রসিলাম সাহেমকে দোয়া কিরকম করবেন তার পদ্ধতি শিক্ষা দিয়েছেন বুঝতে কিন্তু কখনো বলেননি তোমরা বলবে বলবে যে নবীর ওসিলা তোমরা দোয়া কবুল করো হে আল্লাহ তুমি দোয়া কবুল করো এরকম আল্লাহ রসুন শিক্ষা দেননি তবে আমি যখন ওসিলা নিয়ে আলোচনা করব তখন আপনারা ডিটেল বুঝতে পারবেন আমার কথা হলো ওসিলা নিয়ে দোয়ার পূজন নেই कार्य बोल्हर का मुखे प्रधानमंत्री प्रेसिडेंट छोट मिया बड़ मिया सबाई आत्मनिर्भरशील स्वनिर्भर क्योंकि प्रेसिडेंट अमरिकार प्रेसिडेंट बर्तमान सऊदिर बच्चा তুলনা দেওয়া যায় তো তারা কি বলবে মন্ত্রীর কাছে পৌঁছাতে হলে ভাইয়া হতে হয়ে যেতে হয় প্রেসিডেন্ট এর কাছে যেতে হলে ভায়া হয়ে যেতে হয় অমুকের কাছে যেতে হলে ভায়া হয়ে যেতে হয় তাহলে আল্লাহর কাছে পৌঁছাতে হলে বাবার আল্লাহকে আরেকজনের মুখাপেক্ষি ছাড়া সে চলতে পারে না তাহলে কি তুমি বুঝাতে চেয়েছ যে আল্লাহ আরেকজনের মুখাপিকি না আল্লাহ কারো মুখাপিকি না বলুন হান আল্লাহ আছে আল্লাহ কারোর মোকাবেক কি তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না কেন বলবেন না কি বলবেন দায় এতদিন তো মুশকিল হয়ে গেছে তুমি আসলে এখানে যারা আছেন আমি বলতে পারছি আমি কিন্তু অনেকটা আগে আমি আমি নিজেও বুঝতাম না অনেক পড়েছি কম পড়িনি রবুল্লা আলমী হৃদায়ত দিয়েছেন আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ রবাহ আলমী যদি আমি না বুঝতাম তাহলে আজ আমিও হয়তো বড় পীর হয়ে যেতাম যদি তোমরা আমার সুক্রিয়া জ্ঞাপন করো আল্লাহ বলছে তাহলে আমার জন্য আরো বেশি করে বাড়িয়ে দিবেন পারে এর চেয়ে বড় নিয়মিত আল্লাহ রসুন বলেছেন আল্লাহর গুনগান বর্ণনা করো আল্লাহর প্রশংসা বর্ণনা করো আর আল্লাহ নবীল আসলামের উপর দুরুত পাঠ করো তারপরে আবু বাকর সিদ্দিক আসবেন তার ওসিলা নিয়ে উমার উবিন্ত তার ওসিলা নিয়ে ওসমান বিন আফফান আমার তৃতীয় কলিফা তার ওসিলা নিয়ে আমার চতুর্থ কলিফা আলী বিন আবি তালিফ নিয়ে এইরকম আমার টুকরা কলিজার টুকরা আমার দুই নাতি হাসান আর হুসেনের ওসিলা নিয়ে তোমরা হামজাবিন আব্দুল মুিব আমার ফলকে বিদি হ্যাঁ আমার জিগরের টুকরা এমনি ভাবে আমার চাচা হামজাবিন আবদুল মুতের ওসিলা নিয়ে দোয়া করবে আল্লাহ রসুন বলেননি আমার ফাতেমা রাজি আল্লাহ আনহার ওসীরা দোয়া করবে আল্লাহ রসুলা নিয়ে তোমরা দোয়া করবে এরকম কখনো বলেননি কোন সাহাবি বলেননি আমাদের জন্য এই বিধান প্রণয় প্রণীত করেননি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম বরং বলেছেন তুমরা যখন দোয়া করবে প্রথমে আল্লাহর গুনগান বর্ণনা করবে তারপরে সব রবুল আলমিনের প্রশংসা বর্ণনা করছি যত প্রশংসা হতে পারে সব রব আলমিনের জন্য সালাম পড়লেন তারপরে নিজেদের উপর সাল সালাম পড়লেন হ্যাঁ নিজেদের জন্য দোয়া করলেন আসসালাম তারপরে আব্দু হু আমরা বলি কিনা তাহিয়া তারপর কি বলি হমদি على কেমস ইব্রাহিমি ইমিদম আবারিকাল كما অলি على কমার وعلى ইব্রাহিমি ইারাহিম আমি তোমার নবী মোহাম্মদ নিয়ে দোয়া করছি এটা শিক্ষা দিয়েছেন তাহলে যে তরিকা নবী করিম সালাম শিক্ষা দিলেন সেই তরিকাই আমাদের জন্য পালন আমাদেরকে পালন করতে হবে ঠিক আমরা ঠিক করি সদাৎ পড়লে হবে না যদি আকিদা ঠিক না হয় সিরক মজুদ সড়লে হবে আর সিরকের পরে যে গুণা হচ্ছে বিদাত একটা সাথে অতপ্রুত ভাবে জড়িত তাই যেভাবে সিপ থেকে বাঁচতে হয় ওইভাবে বিদার থেকেও বাঁচতে হবে এজন্য আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহরুল বেদাতির তোবা বন্ধ করে দিয়েছেন প্রত্যেক বেদাতির তোধ বন্ধ করে দিয়েছেন যতক্ষন পর্যন্ত সে বেদাত পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করবে না আপনি তো অনেক দয়া করলেন কিন্তু সাথে সাথে বেদাত ঢুকিয়ে দিয়ে দেয় তো কিরকম শিরিখ থেকে বিদার থেকে আমাদেরকে মুক্ত করো আর আমাদেরকে বাঁচিয়ে রাখো আচ্ছা যখন আমাদের তহিদুল ইবাদ তহিদ ঠিক হয়ে গেল হুম। আল্লাহ যে রব্যাল আল্লাহ আমার পালন কর্তা তো জরুরি কারণ কেউ হয়তো আপনি বলতে পারেন না মজবুত নাস্তিক তো রবি মানে না ঠিক না মানে ও আল্লা এবারে কেউ যদি আল্লাহ না মানে কবুল হবে মসজিদ বানিয়ে দিল কবুল হবে মাদ্রাসা বানিয়ে দিয়েছে কবুল হবে ইতিমখানা দিয়ে দিল কবুল হবে লক্ষ লক্ষ কোরআন কোরআন ছাপিয়ে মানুষের মধ্যে জনগণ জনগণের সামনে জনগণের মধ্যে বন্টন করলো কিন্তু তার বিশ্বাস নাই আল্লাহ আছেন তার এইসব এবাদত আল্লা কবুল হবে নিকৃষ্ট সৃষ্টি সামনে আমরা আমাদের ইমান ঠিক থাকতে হবে আসল জিনিস আল্লাহ রে করত্ববাদ মানবো আল্লাহ রেক্যবাদ তিন প্রকার এবাদতির ক্ষেত্রে আল্লাহ রে কর্তবাদ আর রবুবিতের ক্ষেত্রে আল্লাহ রে আল্লাহ যে আমাদের পালন করতাম আল্লাহ ক্ষেত্রে আল্লাহর বিভিন্ন নাম আছে কিনা আল্লাহনাম আল্লাহ নাম রহমান আল্লাহনাম রহিম আল্লাহ্ন করিম এরকম আল্লাহর যেসব নাম আছে ওগুলোর উপর আপনাকে বিশ্বাস করতে হবে আর এমনি ভাবে আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে আল্লাহরের কর্ত্ববাদ মানতে হবে আল্লাহর যেসব গুণ রয়েছে রব আলিন রয়েছেন কোথায় বলেন তো আর কেউ জিজ্ঞেস করলে কোথায় আল্লাহ তো কি বলবেন বিশ্বাস করি তোমরা নিশ্চয়ী বলছে রব ও ছয় দিনের ভিতরে সৃষ্টি করেছেন সৃষ্টি করে কোথায় গেলেন সুহান আল্লাহ তারপরে আর উঠলেন তুমি কেন ব্যাখ্যা করবে আল্লাহ কিরকম করলেন কিরকম উঠলেন কিরকম গেলেন এটা তোমাদের কাজ না তোমার কাজ হচ্ছে আল্লাহ যেভাবে আল্লাহ আর বলেছেন হ্যা আল্লাহ সমার বড় তাই আল্লাহর বড় থেকে সামনে রেখে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ সমার বড় আর আল্লাহর তোমার এগুলো মানতে তোমার কষ্ট লাগে কেন কেউ বলে কি তুমি বলো না আল্লাহ আর কি না তলাকই আছে তাহলে আল্লাহ কে উত্তর দিন উত্তর দিতে পারবে তার এই কোথা মোতাবেক আল্লাহ নাই বলার প্রমাণ না এটা স্পষ্ট হচ্ছে না। সে যদি বলে আল্লাহকে তুমি কোন বিশেষ জায়গার জন্য নির্দিষ্ট করতে পারবে না আল্লাহ না নিচেও না সামনেও না না না পিছিয়ে আল্লাহ আল্লাহ আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ আকবর আল্লাহ সবার বড় আর আল্লাহ সোমার উপরে আর সে আদিমে রয়েছেন বলি সুহান আপনি যদি এরকম হয় তাহলে আপনি হলেন মুসলমান মুসলমানবাদের জন্ম হচ্ছে বলে আমার মনে হচ্ছে এমন এমন কর্ম করে যেটা কল্পনাই করা যায় না এই পীরা এখন সে কি বলবে হ্যাঁ একটা মাসামী ধর্ম নিয়ে সে বলবে একটা হক আছে আর না হক আছে আচ্ছা আমি বলি যারা হক বলে যদি তুমি বলো তোমার হক তাহলে বাংলার মাটিতে তাদের কথা মোতাবেক না হক সংখ্যা বেশি না তাদের সংখ্যা বেশি তাদের কথা মোতাবেক ওদের সাংঘঙ্গ বেশি ওদের টাকা পয়সা বেশি ওদের দল বেশি ওদের শক্তি বেশি তাদের কোথাও আসলে ব্যবহার হচ্ছে কি আসলে ওরাও মানে ওটা হচ্ছে পীড়তন্ত্র বলতেই কিছুই নাই কেউ কেউ এরকম বলেছেন আমরা মানি পীড়তন্ত্র বলতে কিছুই নাই কিন্তু এখন যদি আমরা পিরাকি না করি তাহলে এইসব লোকজনকে তো দিনের উপর আমরা রাখতে পারবো না তাই আরেকটা পথ আমরা বের করে দিলাম বললাম কিছু লোক হচ্ছে সঠিক বের আর কিছু হচ্ছে এরকম বলেছেন বলে আমি উল্লেখ করলাম আর কি না আল্লাহ আমাদের হেফাজত করুন আসলে পীরতন্ত্র বলতে কোন তরিকাই নেই আল্লাহ রসুন সাল্লিয়াম বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহর কালাম আল্লাহর কিতাব আরেকটি আমার শুনে না সব সময় তোর বলে তুইটা হাদিস ঠিক আছে কিন্তু পির কথা আবার পির কথা কোথায় আসলো তাইলে আল্লাহ কি বলেছেন আলাই কুমিল্নতি তোমরা আমার সুন্নত কে আকড়ে ধরবে আর আমার যারা সৎপের পথিক সঠিক পদপ্রাপ্ত যারা ছিলেন ওদের তোমরা পদাঙ্ক অনুসরণ করবে করে চলবে ওদের সুন্নতি অনুসরণ করবে কিন্তু আল্লাহুল তাহলে আল্লাহ যে আর আছেন মানতে হবে তাই না যেরকম আল্লাহাক কোরআন আর তার নবী করিম সাহসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তার গুণাবলী সম্পর্কে তার নাম সম্পর্কে ওইরকম আমরা বিশ্বাস করব কিন্তু গ্রহণ করব না যারা গ্রহণ করে তারা হচ্ছে বিদ্যাতি আল্লাহদেরকে হৃদায়ত দিন এইগুলো আসল আল্লাহর একটুবাদ তারপরেই দেখেন আপনি হয়ে গেলেন মুসলমান আপনি হয়ে গেছেন মুসলিম আপনি হয়ে গেছেন তুমি বলেছ বুঝে শুনে বলেছ এবারে কিন্তু আর এর সাথে আরেকটা ও আস হাদু মুহদ তুই ইমা নিয়ে এসছো আর মেনেছ হ্যাঁ সর্বশেষ নবী হিসেবে আল্লাহ রসুল হিসেবে তারপরেই তোমার যে কাজ আসবে তা হবে আল্লাহ কি বলেছে সলাৎ কাইম করবে এখন তুমি সলাৎ পড়ো না সলাৎ কাইম নেই আমি আর বলছো হ্যাঁ আমার জন্য এটা মাফ আচ্ছা কিছু ভিড় এরকম আছে কিনা বলেন তো বলে সবাই বলেন আহমদুল্লাহ বলে কিনা শরীয়ত হলে একটা শরীয়ত আর মারিফত হচ্ছে একটা আর একটা হচ্ছে তরিয়ত আর একটা হচ্ছে হকিক আমরা কার তরিকা আর কার্লাম ওইটাই আমাদের বিধান আর কোনো জরিয়ত মারিবো বানিয়েছে একটা ওদের পরিভাষা আরেকটা একদম ভণ্ডামি ছাড়া আর কিছু না আপনারা প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না ওখানে যে মজুদ না। নাস্তিক তো ওখানেই রয়ে গেছে তারা ডিঙ্গিয়ে চলে যায় সামনে আচ্ছা আপনারা আমার কথা বুঝতে পারছেন আমি ছোটবেলা একটা লোক দেখলাম ওই আদান শুনেই এরকম করল চোখ চোখ বন্ধ বুঝতে পারছেন দাঁড়িয়ে কি বন্ধু বন্ধ কেন এটা চুখ বিন্দু করলাজ একটু ধ্যান ধরলো এরকম আচ্ছা এই লোকটি আল্লাহর একটি বিধানকে আল্লাহ আর বিধান কিরকম বিধান বুঝতে পারছেন আপনারা জানেনি কি বলবো তবু মানুষ বলে না না পিরা কি আছে আপনার সামনে এতগুলো বেশ করে আমাদের শরণ আছে ওই বন্ধ মহিলা আর কি ও যাচ্ছে আমরা ছোটবেলা কয়েকজন মিলে ওকে এরকম ওই পাথর মারছি ঢিল কেন লিংটা যায় সা আরেকটা বলুন তোমার এরকম করোনা তোমাদেরকে জ্বালিয়ে দিবে আচ্ছা কি বলেন কুকৃত আর কিছু লোক এই পীটতন্ত্রের মাধ্যমে কিছুক্ষণ বেশিরভাগই উদ্দেশ্য যেহেতু পেট পালা আল্লাহ ছাড়া অন্যের নামে অন্যের উদ্দেশ্যে নজর নজর পেশ করা মান্ন পেশ করা শির্ক কাহিনী যেহেতু আপনারা বা আমরা বাংলাদেশের বা ইন্ডিয়ার লোক এখানে আছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সব ভণ্ডরা কি করে সব আমি এখানে উল্লেখ করলে হবে না শুধু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি আচ্ছা আসেন। আল্লাহর দিন মানলেন তারপরে কি করতে হবে হ্যাঁ ইসলাম কবুল করলেন তারপরে দ্বিতীয় নম্বর যে বিধানাবাদের উপর আসবে তা হচ্ছে কি আর তুমি বলছো সলাদ না বললে আমি আল্লাহর হয়ে যাবো হবে চার ভক্ত পাঁচ ভক্ত পড়ে না কিরকম হবে আল্লাহর অনেক মুসলমান বারবার উমরাই যায় হজ করে সুযোগ পেলেই হজ অনেক মুসলমান আছে সৌদি থাকে সৌদি সরকার বলছে খবরদার ওই অবৈধভাবে কেউ যাবে না ঠিক না পারমিট ছাড়া যাবে না কিন্তু সে বলে না অন্য পথ আছে গত বছর যেতে পারিনি কিন্তু এবছর যেতেই হবে কি বলছে আমার দাদার নামে হস্তা করবো আর আর একটা বলছে কি আমার বাবার নামে হস্তা করবো একটা কথা বললো নাকি যেতেই হবে আচ্ছা ঠিক আছে গেল হজ করে কোন কোনো মানুষ হচ্ছে হজেই নোয়া করে না ইনাহিন আপনার কি বলেন সত্যি বললাম না মিথ্যা আমার সাথে উমরাই গেছে উমরাই গিয়ে নোহেনি এরকম তো আমি জিন্দাতে গেলাম আপনি বলেন আপনি উমরায় যাবেন ফজালুর নবাজ কোন সময় হবে আপনি দেখবেন নহানে হলে আপনার গাড়ি ছাড়বে কয়টা বলে ছয় ছয়টায় আচ্ছা এই ওর কোন মূল্য আছে আমি বলি এই কোনো কোন মূল্য আছে আসল জিনিস কোনটা ইমানের পর প্রথম নম্বর কোনটা সালা ওই এরপরে আমি আর সংক্ষিপ্ত করে নিচ্ছি বৃত্তি জ্যাকাত আপনি লাখপতি কথা বলব আচ্ছা যদি আল্লাহ দিয়ে দেয় মিলিয়নপতি যদি আল্লাহ দিয়ে দেয় কুটিপতি হরেন নির্ধারিত যে সংখ্যা রয়েছে পরিমানে সেই পরিমানে নিয়মতান্ত্রিক আপনাকে জেকাত বের করতে হবে চল্লিশ ভাগের একবার ঠিক না নিয়মতান্ত্রিক আপনি এরকম না বলে আমি কাজ করে কাজ করে এরকম বলে কি না সেদিন আরেকটা বলল আমাকে বলছি পল্লা গলত রুখ গীত আর গোল ফত মানুষের সামনে পেশ করছে বলছে ব্যাংকে যে সুদের টাকা মানে সুদ পায় এই সুদ হালাল হয়ে যাবে যদি আমি হ্যাঁ জিন্দা প্রমাণ আমি তো নিজে বললাম আমার সামনে সাক্ষী মজুদ বুঝতে কয়জন সাক্ষী একজন দুইজন তিনজন মাছি আর কি আমাকে বলছে সুদি সুদ যদি তোমার সাথে টাকায় মিলে যায় আর তুমি জেকার দিয়ে দেওয়া জন্য সুদ হালাল হয়ে যাবে ভতোয়া দেখছেন নিজ পক্ষ না করি। আল্লাহ যে বিধান আসে সে বিধান আমরা নিয়মতান্ত্রিক যেন পালন করি বলুন জাকাত সবাই দিবেন বাহানা করবেন না সুদীর টাকা আনো না আমি তোমাদেরকে যে পাক খাবার দিয়েছি তা খাও তাই না আমাদের নবী বলেছেন তিনি এবারে তুমি যুদ্ধের ঘোষণা দিয়েছেন হৃদয় সঠিক দিন সংক্ষিপ্ত করে এটা কেন আগে এরা পরে এটা আমি বলবো না তো এটি বললাম এখানে এই তিনটার গুরুত্বপূর্ণ যে তিন বিধান এর কথা বলা হয়েছে আর বাকি অন্যান্য আয়াতে এবং হাদিস আয় মজুদ এরপর আল্লাহ বলছেন নিশ্চয় যারা কুফরি করেছে যারা কাফির হয়েছে কিতাবীদের মধ্য থেকে চাই সে ইহু দিহ কিংবা না সানি আর মুশ্রিকরা কোথায় থাকবে আগুনে করবে এরাই হলো সর্বনিকৃষ্ট সৃষ্টি সব সর্বনিকৃষ্ট সবচেয়ে খারাপ তাদের কি বুঝে ওরা গাধা থেকে খারাপ ঠিক না শুকুর তো গো খারাপ কারণ অল কিম আ সৃষ্টি করেছি বলেন কেন ওদের অন্তর মন আছে কিন্তু বুঝে না আপনি সব বুঝেন কোন গেলে এক হাজার বেশি পাবেন এটা বুঝেন হ্যাঁ আর হোক না হোক না কোনটা যেসব কারণে আবু জাহাল মুশরিক হয়েছে সব কারণে আবু লাহাব মুশরিক হয়েছে সব কারণে অন্য সব বড় বড় মুশ্রিকরা মুশ্রিক হয়েছে একদম লাস্টে যেসব কারণে আল্লাহ রসুল এইসব কারণ রয়েছে যদিও তারা বলে কি আর কি বলে মহম্মদুর রসুল তাহলে যেসব কারণে ওরা মুসিক হলো এইসব কারণ তো এইসব শৈতানদের মধ্যে পাওয়া পাওয়া যাচ্ছে তাহলে এরা কি হবে আমি সলাত পড়ছি কি পড়ছি আচ্ছা সংক্ষিপ্ত করে যারা ইমানেছে নে হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ওরা যাবে কোথায় ওদের ওরা যাবে জান্নাতে জাননাতে গেলে আর ওখান থেকে বের হবে না আপনারা শুনেছেন আল্লাহর সাল্লাম বলেছেন যখন জাহান্ন জাহান নামে চলে যাবে আর যাবে শেষ পর্যায়ে যেমন অনেক মুসলমান আগে গেছে কোথায় জাহান্ন রব্বুল আলমিন ওদেরকে অন্যান্য তার নেক বন্ধ সুপারিশ অথবা রব তার নিজ পক্ষ থেকে ওদেরকে মাফ করে দিয়েছেন তহিত থাকার কারণে কোন জিনিস থাকার কারণে মাফ করে দিয়েছেন ওরা তারপরে আল্লাহ কি করবেন জাহান্নান আর জান্নাতের মাঝে মৃত্যুকে পেশ করবেন একটা ভেড়ার আকৃতিতে সুহান ভেড়ার আকৃতিতে আনবেন ওই সময় বলবেন হে জানাতি কন তখন সবাই জানে এরকম তাকিয়ে দেখবে জাহান নামী কন সবাই জানি হ্যাঁ জাহান ওই মৌত দেখবে জিজ্ঞেস করবেন তোমরা কি জানো এটা কি সবাই এখন চিনতে পারবে এটা হচ্ছে মৌ হান আল্লাহ কি চিনতে পারবে এবারে যখন বলবেন মৌ তখন তাদের সকলের সামনে রব আল এই তোমরা চিরকাল জান্নাতি থাকবে আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানাও আর জাহান্নাবিদেরকে বলবেন হে জাহান্নাবিগণ তোমাদের আর কখনো মৃত্যু আসবে না তোমরা চিরকাল জাহান্নামে থাকবে তাই সবাই আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করি কি মানে অনেক বোঝা গেল্ল এই কথাটা কিরকম হয় আপনাকে যদি কেউ বলে আপনার হাত কেটে দিব ভালো করে এখন পর্যন্ত আট হাজার রিয়াল নিব যদি আপনি মানুষ হন তো মানবেন এটা কি মানুষ হা যাক ইনসান কি বলে এটা এটা একটা উদাহরণ দিলাম আচ্ছা কেউ যদি আপনাকে বলে আমি তোমাকে দশ লাখ টাকা দিব কিন্তু আমি তোমাকে এখানে এই অগ্নিকুণ্ড তৈরি করেছি এখানে তোমাকে আমি জ্বালিয়ে মারবো কি বলেন আপনি মানবেন কেউ মানবে আচ্ছা এই অগ্নিগণ্ড যাবে আর কিছুক্ষণ পর মারা যাবে না এরপরে তো ইয়ে নেই মানে শাস্তি তো আর নেই পরবর্তীতে কি হবে সেটা আরেক ব্যাপার দেখতে হবে ওইটা আল্লাহ জানে তার সা আচ্ছা মুসলমান মুসলমান ওইটা আরেক দিক আমি বলছি এইটা দুনিয়ার যে শেষ হয়ে যাবে আগুন শেষ কিন্তু জাহান নামের আগুনে গেলে যদি আপনি এক মিনিটের জন্য আমরা কিরকম বলি যে আহ গেল তো বের হয়ে আসব। কেউ কেউ এরকম বলে খবরদার এরকম করো না এরকম বল না বোঝা গেলো তুমি তোয়াক্কাই করছো না এটা কি আবার তাই না বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানাও আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানাও আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানাও এটা আমরা বলবো কিনা তোমার মধ্যে ইমান নাই তুমি হয়তো না ওই জানলে মুশকিরা আমরা মুসলমান কোন মুসলমান যেন এরকম না বলে ঠাট্টা বিদ্রুপ না করে চিরকাল অবস্থান করবে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছেন আর তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে অল্প বড় সন্তুষ্ তারপরে দেখেন আপনি যে জান্নাতে যাবে এই জান্নাত টা কি রকম হবে কি এখানে শুধু একটু হালকা দিকে আল্লাহ উল্লেখ করেছেন বলছেন جنات تجريم تحتها لنهار وخالدين فيها ابدا جار نمندش ديه ديه دي ونشو ستن دي ندين للا رباهي تتحق بي شيخ <تصفيق> ابن عثمين رحمة الله قلت كنو كنو آثار اي رقمات شه ওখানে পরীক্ষা থাকবে না বা খাল থাকবে না প্রয়োজন পড়বে না এমনিতেই তোমার যখন প্রয়োজন যেভাবে ব্যাপারটা বুঝতে পারছেন এটা আল্লাহ করতে পারে কিনা তোমার মন যা চায় তাই তুমি করো অসুবিধা নেই দেখতে পাচ্ছি বাইরে থেকে কত সুন্দর লাগছে মাসাল আপনি যদি দুনিয়াতে যদি এরকম এরকম তৈরি করেন তার এটা তো জান্নাতের যে সব মেয়ামাত পাবেন জন্মাতি নিয়ামতের সামনে হয় না তাই যাই হোক বলছেন ওখানে ওই খাল খন করার প্রয়োজন নেই কিন্তু ওই যে জন্নাতি নদী কিরকম থাকবে বলছেন আর পবিত্রতা বর্ণ করছি যিনি এইসব পানিকে কোন রকমের জলোচ্ছ্বাস বাবন ছাড়াই যে আল্লাহ এই পানিকে রুখে রাখবেন বলি সুহান কত নিয়মিত আমরা কি বলবো ওখানে গেলে বুঝবেন ইনশা আল্লাহ যদি জান্নাত চম্বরকে আমরা আলোচনা করি শুধু তাহলে কিছুটা বিবরণ আসবে আচ্ছা পরে আল্লাহ বলছেন জান্নাত তারাই পাবে যারা আল্লাহকে ভয় করে আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদের মাফ করো আল্লাহ আমাদের সকলকে বিধি বিধানিমে আমাদেরকে পরিচালিত ওসাহ আজমাই জজাক